সুধি শ্রোতা মনমতানো সুর আর ছন্দের তালে তালে ফুরিয়ে গেল জুলফিকার হামদ, নাথ ও গজল পরিবেশক দলের শিশু শিল্পীদের কণ্ঠে নবম অডিও পরিবেশনা সুলতানে মদিনা সঙ্গীতগুলো যারা গেয়ে শোনালেন তারা হলেন হাবিবুল্লাহ তানবীর মুতাকি নাইম তাওহিদ ও হাসান আল বান্না রচনায় মোহাম্মদ হায়দার হুসাই শাহ নিসারুল্লাহ মোহাম্মদ মহিউদ্দিন নূর আবদুল মুনায়ম খান সৈয়দ আহমদ ও মোহাম্মদ জুলফিকার আলী সার্বিক দিক নির্দেশনায় শাহ আবু নসর নিসার উদ্দিন আহমদ হুসাইন পরিচালনায় শাহ নসারুল্লাহ সৌজন্যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখা সারসিনা শরীফ নসারাবাদ পিরোজপুর